ইবনু উমার রদিল্লাহ তালাহনুতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়ার দৌড় প্রতিযোগিতা করিয়েছেন এই প্রতিযোগিতা হাফা থেকে শুরু হতো এবং সানিয়াতুল বিদায় শেষ হতো রাবি আবু ইসাক রহমাতুল্লা আলহী বলেন আমি মুসার আদিল্লাহ তাল্লাহ্নকে বললাম এর দূরত্ব কী পরিমাণ হবে তিনি বললেন ৬/ বা সাত মাইল প্রশিক্ষণহীন ঘোড়ার প্রতিযোগিতা শুরু হতো সানিয়াতুল বিদা থেকে এবং শেষ হতো বানু জুরাইকের মসজিদে আমি বললাম এর দূরত্ব কত তিনি বললেন এক মাইল বা তার তদ্রুপ ইবনু উমার অদিলাহ তালানহ এতে প্রতিযোগীদের অন্তর্ভুক্ত ছিলেন